الرحيم وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِنْ مَنْ دَعَى إِلَى اللَّهُ وَعَمِلَ صَالِحًا وقال إنني من المسلمين وقال تعالى إِنَّا نَحْنُ نَزَّلْنَا الزِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِذُونَ وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعظيل الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعد فصيرا اختلافا كثيرا যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক আমাদের মহান মালিক এবং মনি তার আলিসান দরবারে লক্ষ কোটি শুক্র সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে মসজিদের পরিবেশে আসার জন্য তৌফিক দান করেছে। এবং মহান হুকুম মাগরিবের নামাজ জামাতে শেদ আদায় করার তৌফিক দিয়েছেন অতপ্পার নামাজের পর দিনের একটি উঁচা ফিকির নিয়ে দিনের দাওয়াত এবং মেহনতের উঁচা ফিকির নিয়ে একটি পূর্ণময় মজলিসে বসার এবং এই মজলিস থেকে এই মজলিসের অধিবাসীদের থেকে সান্নিধ্যতা গ্রহণ করার জন্য সুযোগ দান করেছেন এই সমুদায় ন্যায়ামতের শকর আদায় কল্পে দিল থেকে মহব্বতের সাথে কালীমতো শুকর আদায় করি বলি আছে বান্দা যখন কোন ন্যায়ামত পাইয়া नियमत शकर आदाय जोबान आल्हमदुल्लाह उच्चारण करल्लाह तला पूरा मिजानर पाल्ला के भरपूर कर दें मेक शरीफर आदि आल्हमदुल्लाउल मिजा एक बार हमार जोबान मोहब्बत आल्हमदुल्ला उच्चारण है पूरा मिजान नामक पाल्ला के भरपूर कर देंगे আর যে সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ হাদিসে আছে সুবহান আল্লাহ নিঃসুল মিজান সুবহান আল্লাহ একবার বললে মিজানের অর্ধেক ভরপুর হয়ে যায় এই কালিমা গুলো অনেক উজনী কালিমা আল্লাহ তালার কাছে বহুত বড় উজনী কালিমা এগুলি পৃথিবীতে একজন নবী ছিলেন তিনি আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিলেন আবেদন করেছিলেন মাওলা তুমি যে কেয়ামতের দিন মিজান নামক পাল্লা কায়ম করবে এই পাল্লাটা কত বড় একটু দেখতে চায় সেই নবী হলেন হজরত দাউদ আল্লাহ আল্লাহতলা তার আবেদনকে মঞ্জুর করেছিলেন করে মিজান নামক পাল্লাকে আল্লাহ তালা তার সামনে পেশ করেছিলেন তো হজরত দাউদ আলহিসাম দেখেছেন যে মিজানটা কত বড় সপ্তম আসমান থেকে জমিন পর্যন্ত যে ব্যবধান যে দূরত্ব এই পরিমাণ হল মিজানের মাঝখানে জায়গা তার মানে এত বড় বিশাল মিজান নামক পাল্লা তেমতের দিন আল্লাহ তালা খাড়া করবেন আর এই এত বড় বিশাল মিজানকে আল্লাহ তালা আমার আপনার আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেকি দ্বারা আল্লাহ তালা ভরপুর করে দিল যখন দাউদ আল ইসলাম এটা দেখলেন এই বিশাল মিজান দেখে উনি বেহস হয়ে গেলেন ওনার হুঁস ফিরে আসার পর আল্লাহ তালাকে বললেন মাওলা তোমারও বিশাল মিজান এই একটা কালিমার দ্বারা আল্লাহামদুল্লাহ বলার দ্বারা এটা কিভাবে ভরপুর হয়ে যায় নাকি আমার বুঝে আসছে। আল্লাহ তর কোয়া তালা বললেন হে দাবুদ বান্দা যখন এফলাসের সাথে আমার মহব্বতার ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে একটা খুরমা খিজুরো আমার রাস্তায় দান করে ওটাকে আমি বাড়াইতে থাকি ওটাকে আমি বৃদ্ধি করতে থাকি ওটাকে আমি প্রতিপালন করতে থাকি করতে করতে করতে কেয়ামতের দিন তার সামনে এত বৃহৎ করে এত বিশাল করে আমি তার সামনে পেশ করব যে ওই মিজান নামক পাল্লাকে ভরপুর করে দিব ভাই আল্লাহ তালার দয়ার অনুগ্রহ আল্লাহ তাল আমাকে আপনাকে মমিন মুসলমান বানিয়ে আমার আপনার জোবান থেকে যে কালিমা গুলো উচ্চারণ হয় এটাকে অনেক দামি আর মূল্যবান বানায় দিয়েছে কোন কাফের হাতেইমান যদি আলহামদুলিল্লাহ পরে সুহান আল্লাহ পরে কোনো নেই হবে না নেকি হবে। আমি আপনি শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করব। এটাও বহুত দরাই বাদ ভাই আল্লাহ তালা বিনা দরখাস্তে বিনা আবেদনে আমাকে আপনাকে কালী মাওয়ালা মুসলমান বানিয়েছে দুই রাগাত সলাতে শুক্র আদায় করা তুমি আমাকে মুসলমান বানিয়েছো কালিমাওয়ালা বানিয়েছো মুসা আলাই সালাতাম আল্লাহ তালার কাছে চাইছিলেন যে একটি দোয়া শিখায় দিন যে দোয়ার মাধ্যমে তোমার নৈকত্যতা অর্জন করতে পারি তো আল্লাহ তো বারো কোয়া এই আবেদনের প্রেক্ষিতে মুসাআসলামকে বললেন তুমি বেশি বেজি বেজি বলো ইউসা আলাম এই কালিমা আল্লাহ তালা দিয়েছিলেন আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমি আপনি কোনো আবেদন করেছিলাম আমি আপনি আল্লাহ তালার কাছে কোন অ্যাপ্লিকেশন করেছিলাম তোমাদের জন্য কেউ সুপারিশ করেছিল মহজ আল্লাহ তালা তার ফজলার করমে আমাকে আপনাকে সেই কালী মাওয়ালা বানিয়েছে আল্লাহ রসুল রহমত হুদাল্লী লাল কোথায় বলা হয় রহমতুল্লী লাল আমিন হুদাল্লী লাল আমিন হাদিসের মধ্যেই আছে আলামিন। তিনি হেদায়তের সাগর রহমতের সাগর এই সাগরের কিনারায় কত মানুষ বসবাস করেছে কিন্তু তাদের হেদায়াত লসিব হয়নি আল্লাহ রসুলকে একবার দুইবার দেখে নাই বারবার দেখেছে দেখেছে কি না আবু জাহাল আবু লাহাব আবু তালেব আল্লাহ রসুলকে একবার দুইবার দেখে নাই বারবার দেখেছে আর আবু তালেবের জন্য তো আল্লাহ রসুল কান্না কাটিও করেছেন লোনাজারিও করেছেন অনেক সুপারিশ করেছেন আল্লাহ তালা মৃত্যুসজ্জায় সাহিত আবু তালেব তার কাছে গেছে আল্লাহ রসুল যা বলছে আপনি একবার হলে এই কালিমা বলে নেন কেয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করব কিন্তু আমরা সকলেই জানি নাম ছিল আবু তালেব কিন্তু দিনের তলব তার মধ্যে ছিল না আল্লাহ তো বার কুয়া তাকে হেদায়ত দেন না থেকে বঞ্চিত করেছে। নবীকে সান্ত্বনা দিয়ে বললেন নবী তুমি সুপারিশ করেছো তুমি রোনাজারি করেছো কান্দাগাটি করেছো ঠিক আছে কিন্তু কথা শোনো তুমি যাকে চাও তাকে হেদায়ত দিতে পারবে না বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দিব তোমায় হেদায়ত তার হাতে কোরআনের বহু আয়াত প্রমাণ বহু আয়াত একটা দুইটা আয়াত আপনাদের সামনে যদি আয়াত তেলাহাত করতে থাকি তাহলে ওটাই একটা আলাদা সাবজেক্ট হয়ে যাবে আল্লাহ তালা বলে যে আমার ফজল আর করম এটা আমার নিয়ন্ত্রণে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে আমি যাকে ইচ্ছা তাকে বলেন আমার ফজল হৃদায়ত মানে হল আমার দয়ার অনুগ্রহ এটা আমি যাকে ইচ্ছা তাকে দিই আর যাকে ইচ্ছা তাকে আমি বাদ দিই নুসিবু বিরহমতি না রদি আল্লাহ সাহাবাইকে আমের নামের শেষে জরুরি হিসেবে রধি আল্লাহ বলত উনি এক সময় কাফের ছিলেন বেইমান পরে মুসলমান হয়েছেন যখন মক্কা বিজয় হয়ে গেল উনি বহুত বড় অপরাধ করেছিলেন বহুত বড় অপরাধ সাইয়দু সুহাদা হজরত হামজার আদি আল্লাহ উতলানু এর হত্যাকারী ছিলেন আল্লাহ রসুলের আপন চাচা সাইয়দুল সুহাদা হজরত হামজার আদিয়াল্লাহানু যারা হজ করতে যান সুহাদায় ওহদের কবর দেখেন হজরত হামজার কবর দেখেন দেখি আল্লাহ রসুল বড় কষ্ট পাইছিলেন বড় ব্যথা পাইছিলেন আমার চাটাকে শহীদ করা হয়েছে পালিয়ে চলে গেল কিন্তু চলে গেলে কি হবে আল্লাহ তালা তার দিলের মধ্যে ইসলামের মহব্বত কোরআনের মহব্বত নবীর মহব্বত ঢাইলে দিচ্ছে তুমি কেন চলে যাও তুমি ফিরে আসো আবার আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় সে ফিরে আসতে বাধ্য কিনা তার গোমরা হওয়ার কোনো উপায় আছে আবার আসতেছে রিটার্ন আসতেছে ব্যাক করতেছে মক্কার দিকে আমি কোথাও যাবো আমার দেশ ছেড়ে কোথাও যাবো না আমি আবার মোহাম্মদের কাছে যাব যাই মোহাম্মদের কাছে যাই যায় বসি কিন্তু আল্লাহ তালা তার দিনের মধ্যে ত্রিপাসা পয়দা করেছে ভাই ত্রিপাসা যদি পয়দা না করে হেদায়ত তার কখনো আসবে না কখনো নসিবে জুতবে না এখানে যারা আমরা আসছি অবশ্যই পিপাসা নিয়ে আসছি ঠিক কিনা ভাই অনেকে তিন কিলোমিটার চার কিলোমিটার দূর থেকে এসেছি আমরা অনেকে তলব ছাড়া পিপাসা ছাড়া এখানে আসতে পারেন নাই যাদের মধ্যে তলব নাই তারা আসতে পারে পারেনি হেদায়তের জন্য আল্লাহর রহমত আর অনুগ্রহ পাওয়ার জন্য পিপাসাটা জরুরি আল্লাহ তালা তার দিলের মধ্যে ওয়াসির আদি আল্লাহ তালুর দিলের মধ্যে পিপাসা ফায়দা করে দিয়েছেন যাও মুহাম্মাদের কাছে যাও আল্লা রসুল চেহারাটা ফিরে আনেছেন আল্লাহ রসুল তাকে দেখলেই কষ্ট পাইতেন ব্যাথা পাইতেন বড় প্রেশান হইতেন মুখ ফিরে আনেছেন আল্লাহ আয়াত নাজিল করে বলছে আমার ওই সমস্ত বান্দা যারা অন্যায় করে নিজেদের উপরে জুলুম করেছ আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ রসেন প্রথমে বুঝেন নাই যে এক অশি সম্পর্কে যে রাজি হয়েছে এটা বুঝেন নাই যার কারণে তিনি বারবার চেহারাটা ফিরিয়ে নিচ্ছিলেন চেহারাটা ফিরিয়ে আচ্ছিল এক পর্যায়ে আল্লাহ রসুলকে এইভাবে জানানো হলো যে মোহাম্মদ তুমি কেন চেহারা ফিরায় নিচ্ছ আমি তো তাকে হেদায়ত দিতে চাই আমি ওয়াসিকে হেদায়ত দিতে চাই তুমি কেন চেহারা ফিরায় নিচ্ছ মুখ ফিরাই নিচ্ছ তুমি তাকে কালিমা পরে পড়াইয়া আমার গোলাম বানিয়েল ভাই আল্লাহতালা যাকে হেদায়ত দেন তার গোমরা হওয়ার কোন সুযোগ আছে আর যদি আল্লাহ তালা কাউকে হেদায়ত থেকে বঞ্চিত করে পৃথিবীর কেউ তাকে হেদায়াত দিতে পারবে সেটা কার হাতে ভাই এই কথাটা ভালোভাবে বুঝে নেন ভাই ভালোভাবে বুঝে নেন আজ আমাদেরকে গলত কথা শেখানো হচ্ছে আমাদেরকে গলত কথা শেখানো হচ্ছে এক সময়ের মেহনত আমরা করেছি আপনারাও করেছেন দাওয়াত তাবলীগের মধ্যে কোনদিন গলত কথা ছিল না কখনোই ছিল না কল্পনাও করা যায়নি কিন্তু এখন ইহুদি আসরাদের ষড়যন্ত্র চক্রান্ত এই মোবারক আমলকে নষ্ট করার জন্য বর্বাদ করার জন্য হচ্ছে এখন বলা হচ্ছে কি জানেন এখন বলা হচ্ছে যে হেদায়ত বলে আল্লাহ হাতে না হেদায়ত কার হাতে তো হেদায়ত যদি আল্লাহর হাতে হতো আল্লাহ নবী রসুল কেন পাঠাইছে তার মানে বুঝাতে যাচ্ছে যে নবী নবীর হাতে হাতেও আছে আমার আপনার আখিটা যদি দুরস্ত না থাকে ইমান যদি দুরস্ত না থাকে যত আমল করেন কোনো কাজে আসবে না বড় দুঃখজনক হলেও সত্য ফেতনার জমানা আমি আপনাদের সামনে দু একটা হাদিস করছি ফেতনার জামানা। আজ ওলামাইকেরামের দায়িত্ব হিসেবে কেরাম বুঝা দিচ্ছি এগুলি ভুল কথা এগুলি সঠিক কথা নয় এই কথা দাওয়াততাবলীগের মধ্যে নেওয়া যাবে না যে সমস্ত কেরাম। পরিশুদ্ধ করে দিচ্ছেন সংশোধন করে দিচ্ছেন আর তাদেরকে প্রতিপক্ষ বানানো হয়েছে যে আলেমকে মানি না আমি আমি আলেমকে মানি না অথচ ওলামা একে রামের কত বড় মর্যাদা আল্লাহ তালা দিয়েছে ওলামা একে রামকে আল্লাহ তালা দায়িত্বই দিয়েছেন উম্মতের সংশোধনের দায়িত্ব উম্মত যদি ভুল করে এই ভুল সংশোধনের দায়িত্ব সর্বপ্রথম ওলামা একরাম প্রাপ্ত হয়েছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কালা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল বিশাল উত্তর জোবানে ঘোষণা করেন যে ওলামায়াম হলেন নদী রসুল উত্তরাধিকার ওলামা কেরাম যে সেই হতে পারে না ভাই আল্লাহ তালা যাকে নির্বাচন করেন সে হতে পারে যেমন নবীরকে আল্লাহ তালা নির্বাচন করেন মনোনীত করেন বাসাই করেন তদ্রুপ কে ওলামাইকেরাম হবে হাক্কানি রব্বানি আলেম হবে সেটাও স্বয়ং আল্লাহ তালাই নির্বাচন করেন কোরআনের আয়াতের মধ্যে আস এটা কোনো বানানো কথা নাই কোরআনের আয়াতের মধ্যে আস আল্লাহ তালা বলেন হোমা আওরাসিত আল্লাহ বলেন আমার আমি উত্তরাধিকার বাড়াই ভাই কয়জন আলেম হতে পারে বিভিন্ন এলাকা থেকে দেখা যায় কয়জন মাদ্রাসা যায় আর মাদ্রাসা যাওয়ার পর টিকে কয়জন আবার আমরা খেয়াল করছি না ভাই কয়জন কয়জন হয় এরকম যাদেরকে আল্লাহ মনোনীত করেন বাসাই করেন নির্বাচিত করেন তারাই এরকম ভাবে পরবর্তীতে আলেম হিসাবে অরাসতুল আমা হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত হয় এজন্য জন্য ভাই ওলামাইক্রামের বহুত বড় মর্যাদা ওলামাইক্রামের বহুত বড় মাখাম আল্লাহ তালা দিনের জন্য সাক্ষী বানাইছেন ওলামাইকেরাম দিনের জন্য সাক্ষী বানিয়েছেন তাওহিদ তারপরে আখেরাত এর উপরে আলফামদুলিল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে তাওহিদের দিকে ইঙ্গিত হয়েছে প্রথম আয়তের দ্বারা তাওহিদের দিকে ইঙ্গিত দেওয়া আর আর রহমান ইউর দ্বিতীয় আয়াতের দ্বারা রিসালতের দিকে ইঙ্গিত করা হয়েছে ইশারা করা হয়েছে মানিকিয়া উম দিন তৃতীয় আয়তের দ্বারা আকেরাতের দিকে ইঙ্গিত করা হয়েছে তার মানে এই তিনটা জিনিস সবচেয়ে বড় আর এই জিনিসগুলোর জন্য ওলামাকে আল্লাহ তারা সাক্ষী করেন কোরআনের বহু আয়াত আছে ওলামা একরামের মর্যাদার জন্য আল্লাহ তালা বলেন শাহিদ আল্লাহ ইলাহা ইহ্লাহু আল্লাহ তালা বলেন আমার তাউহিদের জন্য আমার একত্ববাদের সাক্ষর জন্য আমি আল্লাহ তো দলিল বর্ণনা করছি পাশাপাশি সাক্ষী হল ফেরেস্তাগদ সাক্ষী হল ওলামাইকরা ফেরেস্তাদের নামের পরে নাম আসছে কাদের ওলামাইক সুরায়ের হাত একটা সুরা আছে পুরানে এই সুরার শেষে নবীর রিসালতের জন্য সাক্ষী বানাইছেন ওলামাইকরামরা তো বলতেছে আপনি রসুল নন আপনি নবী নন কিন্তু শুনে রাখেন আপনি যে নবী এর জন্য আমি আল্লাহ সাক্ষী আর যারা যুগা যুগে কিতাবের এলম প্রাপ্ত হয়েছে আমার এলমে ওহি প্রাপ্ত হয়েছে ওই ওলামায় কেরাম তারাও আপনার জন্য সাক্ষী তো ভাই নবীর নবুয়তের জন্য সাক্ষী হলো ওলামাই কেনাম আল্লাহ তালা তহিদ একত্রবাদের জন্য সাক্ষী হলো ওলামায় কেনাম ওলামাই কেনামের মাকাম বহুত বড় বহুত বড় এই যে দেখেন মসজিদের মেম্বার এই মসজিদের মেহরাব মেম্বার মেম্বার বলা হয় ওটাকে মেহরাব বলা এই মেহরাব আর মেহরাব কার তত্ত্বাবধানে পরিচালিত হয় ভাই ওলামায় খারাপের তত্ত্বাবধানে পরিচালিত কার তত্ত্বাবধানে নামাজকে পড়ায় আল্লাহ রসুলের যে মসজিদ আছে মসজিদে নবী ওই মসজিদে নবীর মেহরাব আর মেম্বার আল্লাহ রসুল পরিচালনা করেছে দুনিয়ার যত মসজিদ আছে যেহেতু আল্লাহ রসুলের ওলামা একেরাম হল আল্লাহ রসুলের উত্তরাধিকার সেই সূত্র ধরে ওলামায়েরামগণ হাকানি রব্বানি ওলামাইকরামগণ দুনিয়ার সকল মসজিদের মেহরাব আর মেম্বারের পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে আমরা যাদের পিছনে নামাজ পড়ি তারা কি ওলামা একোম না সাধারণ মানুষ ভাই ওলামাইকেরাম কিনা ভাই আল্লাহ তালা তাদেরকে দিনের ইমাম বাড়িয়েছে দিনের নেতৃত্ব আল্লাহ তালা তাদেরকে দিয়ে। দুনিয়ার নেতৃত্ব এটা বড় জিনিস না ভাই দুনিয়ার নেতৃত্ব বড় জিনিস না দিনের নেতৃত্ব হল সবচেয়ে বড় জিনিস আল্লাহ দিনের নেতৃত্ব দান করেছেন ওলামা একজন্য আজ দুঃখজনক হলেও সত্য ভাই তা তো মধ্যে অনেক গলত কথা ঢুকে গেছে অনেক গলত কথা ঢুকায় দেওয়া হয়েছে এই গলত কথা যখন ওলামা একে সদরা দিচ্ছেন সংশোধন করে দেওয়ার চেষ্টা করছেন আজ ওলামায়েকেরামকে প্রতিপক্ষ মনে করার ওলামা এখেরামটি কেউ যদি প্রতিপক্ষ বানায় ওলামা এখরামের বিরুদ্ধে যদি অবস্থান নেয় ওলামা এখরামকে যদি দুশ্মন মনে করে তাহলে তার দিনের কোন ঠিকানা থাকে তার কোনো ইমানের কোন নাই থাকে ভাই আমার আপনার দিন আমার আপনার ইমান এই দিন আর ইমান এটা সঠিক আমার আপনার এবার সঠিক না ব্যাঠিক ইমান সঠিক না ব্যাঠিক দিন সঠিক না ব্যাঠিক এটার তো ব্যাখ্যা দিবেন ওলা ভাইকরা ব্যাখ্যা কে দিবেন ভাই আচ্ছা দাওয়াত তাম লিগের মধ্যে বললাম যে অনেক ভুল কথা থেকে বলা হচ্ছে যে হেদায়ত আল্লাহর হাত আদ আল্লাহর হাতে নয় হেদায়ত যদি আল্লাহর হাতে হতো তো আল্লাহ কেন নবিরোধনকে পাঠালো কত বড় গুমরাহি কথা কত বড় ভ্রান্তিমূলক কথা এজন্য ভাই আজ আমাকে আপনাকে দাওয়াত তাবলিকের মেহনতের সাথে থাকতে হবে মেহনতের সাথে জুটতে হবে এই কাজ বহুত বহুত্তর মারক কাজ তবে সঠিকভাবে করতে হবে দিনের যে কোনো কাজ সঠিকভাবে যদি করা যায় তাহলেই সেটাই বাদত যদি আমি আপনি সঠিকভাবে না করতে পারি যদি মন গোড়া করি কোনটাই এবাদত হবে মন কাজের নাম এবাদত নয় মন গোরা কোন কাজকে এবাদত বলে না তো ভাই ওলামাই আল্লাহ তালা তাদেরকে বহুত বড় রকাব আর মর্যাদা দান করেছেন আর তারা উম্মতের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের দায়িত্ব আছে ওলামাইকেরামের স্কন্ধে আল্লাহ তালা যেহেতু এলএম দিয়েছেন এই এলেমের আমানত দিয়েছেন এই জন্য ওলামা উম্মতের ভুল গুলোকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত হয়েছে এলেমের আমানত দিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে উম্মত যদি কোথাও ভুল করে ভ্রান্তির শিকার হয় সেটা তোমরা সংশোধন করে দেবে ভাই কোরআন শরীফ দেখে দেখে বললে বলে কোনো লাভ নাই কেমন পত্রিকা একজন ব্যক্তি পত্রিকা পড়তেছে বই পড়তেছে বই যেমন দেখে দেখে পড়ে যদি যদি না বুঝে যদি না বুঝে পড়ে তে এটা কোনো লাভ হবে না তবু বলে কোরআন শরীফের না বুঝে বললে বলে কোনো লাভ হবে না বুঝবে কোরআন শরীফ আর সাধারণ পত্র পত্রিকার বই পুস্তক কি সমান কোরআন আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন সর্ব অবস্থাতেই কম পক্ষে প্রতিটি অরবের বিনিময় দশটি করে নেকি। আস কম পক্ষে এটা কম পক্ষে কমপক্ষে দশটি করে রেখে আছে। বুঝে পড়েন না না বুঝে পারে আল্লাহ রসুল আমাকে আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় দিয়েছেন আলিফলা আলিফুন হরফুন অন হরফুন আল্লাহ রসুল বলেছেন যে আমি এ কথা বলি না আপনাদেরকে যে আলিফলা মিম তিনটে মিলে একটা হরফ তা নয় বরং আলিফ একটা হরফ মিম একটা হরফ লাম একটা হরফ এই তিনটে হরফ উচ্চারণ করলে আল্লাহ কমপক্ষে তে তিরিশটি নেই দান করে আল্লাহ সেটার কি অর্থ আমরা জানি জানি তাহলে বোঝা গেল যে কোরআন শরীফ আপনি বুঝে পড়েন অর্থ জেনে পড়েন আর না বুঝে পড়েন অর্থ না জেনে পড়েন সর্ব অবস্থাতেই প্রতিটি অক্ষরে বিনিময়ে দশটি করে কমপক্ষে নেকি পড় ভাই এরকম অনেক ভুল কথা দাওয়াত তাবলীগের মধ্যে এরকম ভাবে চর্চা করা হচ্ছে শিখা দাও শেখানো হচ্ছে এগুলি সব যেহুদ নশনাদের চক্রান্ত ষড়যন্ত্র মানে এই আমলটাকে নষ্ট করার জন্য বরবাদ করা জন্য আমাদের কিছু ভাই আছে ভুল বুঝে তারা বুঝতেছে না ওলামাইকেরামের প্রতিপক্ষ হয়ে কাজ করতেছে ভাই দিনের শিক্ষক হলো ওলামাইকাম আল্লাহ রসুল বলেছেন সুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল বলেন আমাকে মোহাল্লিম হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ রসুল মুওয়াল্লিম মানে কি দুনিয়ার মুওয়াল্লিম নন দিনের মুয়াল্লিম জাগতিক শিক্ষার মুিম নন আল্লাহ রসুল পার্থিব শিক্ষার মোয়াল্লিম নন তিনি দিনী শিক্ষার দিনের জন্য তিনি মোয়াল্লিম হিসেবে প্রেরিত হয়েছে তো এখন আল্লাহ রসুল নাই আল্লাহ রসুলের যেহেতু উত্তরাধিকার হল ওলামা একরাম তো ওলামা একরাম দিনের শিক্ষক দিনের শিক্ষক কে ভাই আমার আপনার দিন কোনটা সঠিক কোনটা সঠিক নয় ইমান কোনটা সঠিক কোনটা সঠিক নয় দাওয়াত তাবলিক কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা আমরা কার কাছ থেকে পাবো ওলামা একরামের কাছ থেকে মুয়াল্লিমের কাছ থেকে পাবো দিনের মোয়াল্লিম হলেন ওলামা একরাম মনে করেন কিন্তু শিক্ষার ক্ষেত্রেই মনে করেন বলে আমরা শিক্ষককে মানি না আমরা নিজেরা যা বুঝি তাই করব শিক্ষকের দরকার নাই তাহলে ওই ছাত্ররা ওই শিক্ষার্থীরা কোনদিন কি শিক্ষা অর্জন করতে পারবে সুশিক্ষা সুশিক্ষা অর্জন করতে পারবে শিক্ষার মধ্যেও ধারা আছে সুশিক্ষা কুশিক্ষা ধারা আছে নিজেরা নিজেরা শিখবে শিক্ষক মানবে না কোনদিন সুশিক্ষা শিক্ষিত হইতে পারবে না এখন কিছু ভাইয়েরা আছে তা তো নাম ব্যবহার করে এরা কি করতেছে তো আমরা ওলামাইকের নামকে মানি না আমরা নিজেরা যা বুঝি তাবলিক করব। নিজেরা যেটা বুঝি সেটাই আমরা তাবলিক করব ওলামাইকের নামকে আমরা মানি না তার মানে দিনের যে শিক্ষক দিন যাদের কাছ থেকে আমরা পাবো তাদেরকে আমরা মানি না তাহলে এটা কোনো দিন হবে না এটার নাম অন্য কিছু দিতে পারেন কিন্তু এটার নাম তাবলিক হবে না এটাকে কোনো দিন বলবে না এটা কিমান দিনের মোয়াল্লিম যারা দিনের ইমাম যারা আল্লাহ তালা যাদের মাধ্যমে এই দিনকে হেফাজত করছেন ভাই আল্লাহ তালা কোরানে বলছেন আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিন করেছি আর এই কোরআনকে আমি আল্লাহ আমার জিম্মায় হেফাজত করব আল্লাহ থেকে হেফাজত করবেন থেকে নিজে করবেন হেফাজত কার দ্বারা করছেন ভাই দিনের ছাত্র আর শিক্ষক ওলামা কেরামের মাধ্যমে এই দিনকে আল্লাহ তালা হেফাজত করছে কাদের মাধ্যমে ভাই দিনের ছাত্র এবং শিক্ষক তথা ওলামা কেরাম হাকানি রব্বানি ওলামাইকরামের মাধ্যমে আল্লাহ তালা এই দিনকে হেফাজত করবে এই তো বলছি ভাই নামাজকে পড়ায় এই মেহরাব কে পরিচালনা করে এই মেম্বার কে পরিচালনা করে ওলামা কেরাম এই জন্য ভাই ওলামাইকেরামকে বাদ দিয়ে ওলামা একেরামকে না মেনে ওলামাইকরামকে দুশ্মন মনে করে শত্রু মনে করে আমি আপনি দিনের সাইনবোর্ড যতবারই নি কেন ওটা কি কখনোই কশ্চিন কালেও দিন বলি ওটা কি পুরো দিন তাবলিক বলবে কেউ যদি তাবলিকের নাম ব্যবহার করে যে আমি তাবলিক করি কেউ কোন তাবলিক করেন ওলামা ইকরামের বিরুদ্ধে প্রতিপক্ষ করি আমি যেটা নিজে বুঝি তাই করি ওটা কি দিন হবে ভাই ওটা কি তাবলিক বলবে দিনের নামে ধোকা হবে দিনের নামে ধোকা হবে দিন কোনটা কোনটা নয় কোনটা ইমান কোনটা ইমান নয় কোনটা তাবলিক কোনটা তাবলিক নয় এটা ওলামা ইকরাম আল্লাহ তারা তাদেরকে ওই জিম্মদারি দাঁড়াবে তো ভাই সঠিকটা আমাদের বুঝতে হবে সঠিক যদি না বুঝি আমি আপনি যদি মন গোরা এবাদত করি এই এবাদত কোন কাজে আসবে কোন কাজে আসবে যেই লাইনে বলেন তালিমের লাইনে বলেন তাবলিগের লাইনে বলেন মন গোরা যদি কেউ কোনো কিছু করে তাহলে ওটাকে বাহ্যিক যতই সুন্দর হোক যতই ভালো দেখাক কিন্তু ওটাকে নেক আমল কখনো বলবে না কখনো ওটাকে এবাদত বলবে হাতিসের আলোকে আপনাদেরকে বলছি এক লোক ঈদের দিন ঈদের মাঠে নফল নামাজ পড়তেছি অনেকে আসে ঈদের মাঠে গিয়ে মনে করে যে আজকে তো মোবারক দিন খুব ভালো দিন ঈদের আগে আমি কিছু নফল করি যত রাঘাত করি নফল করি এক লোক এরকম নফল করতেছি ঈদের নামাজের আগ দিয়ে আপনাকে আলি হদিয়াল্লাহ ডাক দিয়ে বলে নাই লোক তুমি জানো না ঈদের নামাজের আগে কোনো নফল নাই তুমি কেন নামাজ পড়ছো তো এই লোক কয় হুজুর আমি তো নামাজই পড়তেছি আমি তো খারাপ কিছু করতেছি কথাটা খেয়াল করে শুনিয়েন ভাই বলতেছে আমি তো নামাজই পড়তেছি আমি তো কিছু খারাপ কিছু করতেছি না আর কি তো এই নামাজ তোমাকে জাহান নামে নিয়ে যাবে কোথাটা খেয়াল করছেন ভাই তো এই নামাজ তোমাকে জাহান নামে নিয়ে যাবে কারণ এই নামাজ নবীর তরিকায় নাই তিন সময় নামাজ পড়া হারাম জানেন কি না ভাই তিন সময় নামাজ পড়া হারাম ঠিক সূর্য যখন খারাপ দুপুর হয় সূর্য ঠিক যখন অস্ত যায় ঠিক যখন উদয় এই তিন তার অনেকে হারাম না ঈদের দিনে কুরবানি দিন মানে সকাল থেকে না খায় থাকে তাই কে কুরবানি থেকে খায় অর্ধেক রোজা রাখছে রোজা কি অর্ধেক হয় নাকি কেউ কেউ ওটাকে নাম দেয় অর্ধেক রোজা ভাই ওই রোজা রাখে হারাম আপনি আবার রোজা নাম নিলেন কেন আবার অর্ধেক নাম লেন রোজা আবার অর্ধেক হয় নাকি আছে কিনা এরকম ভাই অর্ধেক রোজা রাখছে ওটাকে রোজা বলে না ওই দিন তো রোজা রাখে হারাম তো ভাই দিন কাকে বলা হয় ইমান কাকে বলা হয় তাবলিক কাকে বলা হয় এগুলি বলা হয় কিরামদের থেকে শিখতে হবে ভাই জানতে হবে বর্তমান দাওয়াতের মধ্যে আমরা সকলেই জানি কারো কিছু অনেক কথা আছে অনেক কথা আছে ওলামায় কেরাম এই যে অল্প বেতনে দেখেন ওলামায় কেরাম অল্প বেতনে দিনী মাদ্রাসা শিক্ষা দিতেছে কমে মাদ্রাসা আসলে দিনি মাদ্রাসা কোনটাকে বলে ভাই যেখানে বেতন নিয়ে আচ্ছা কৌমিমাদের সাথে যে লোকগুলো আছে এরা যদি এই কৌমি মাত্র সাথে না পড়ায় এদেরকে আল্লাহ যে মেধা দিছে যে বুদ্ধি দিছে এরা দুনিয়া কামাইতো লাখ লাখ টাকা কামাই করতে পারতো না ভাই পারতো না কিন্তু না দুনিয়ার মায়া দুনিয়ার আসক্তি সব বর্জন করেছে দিনের জন্য আল্লাহর দিন আল্লাহর দিনকে হেফাজত করতে হবে আমি অল্প বেতন নিয়ে দিনী মাদার আছে আমি দিনের প্রচার প্রসারের নিমিত্তে কাজ করে যাবো আখের আজকে প্রাধান্য দিয়েছি কয়েক কাকে প্রাধান্য দিয়েছে আখেরাত আজ বলা হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে কি জানেন বলা হচ্ছে কয় কোনো আলেম নাই এখন কোনো আলেম নাই বলে কাকে আলেম মানবো সবাই তো টাকা নিয়ে পড়ায় সবাই টাকা নিয়ে বেতন নিয়ে পড়ায় কোনো আলেম নাই আলেম নাই সবগুলো বলে সু হয়ে গেছে। তাদের নজরে এখনো আলেম নেই অথচ আল্লাহতালা কোরআন এর মধ্যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যতদিন কোরআন আছে ততদিন কোরআনওয়ালাও আছে থাকবে কিনা ভাই inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu lahafizun joto din qur'an ache toto din qur'aner hebazotkari jaderke allah taala madhyom banaben bishes bahini banaben allah taala qur'an hebazoter madhyom banaben tarao thakbe qiyamot porjonto thakbe ek ayater moddhe allah taala qur'aner kotha bolchen বলেন যে আমি সুন্দর কথা সবচেয়ে দামি কোথা সুন্দর কথা আমি কোরআন নাজিল করেছি আল্লাহ আহসানি ربهم আল্লাহ তারা প্রথমে কোরআনের কথা বলছেন এই আয়াতের মধ্যে প্রথমে কোরআনের কথা বলছেন এরপর কোরআনওয়ালার কথা বলছেন যে কোরআনওয়ালা এমন কিছু লোক আছে যারা কোরআনের কথা শুনলে আল্লাহর ভয় আল্লাহর খার খসি তাদের লোম এরকম খারাপ হয়ে আল্লাহ তালা ওলামাই সনদ দিয়েছেন অত এক শ্রেণীর লোক প্রচার করতেছে কি আলেম নাই তার মানে আলেম নাই বলে আলেমকে সন্ন্য করে দিবে দিয়ে ওরা নিজেরাই আলেম আর মহাদ্দেশ মুক্তি হয়ে যাবে যারা জীবনে মাদ্রাসা বারান্দা যায় নাই জীবনে কোরআনের একটা হাত সহিবলিগে বলতো আমরা মেহনত করছি আপনারা করছেন বলতো হাজা আলিম কি হালকা আমি শিক্ষো আর মাসায়েল এলেম কেলে ওলামাই ক্রাম কে যাও বলতো কিনা ভাই এখন বলে এটা উল্টে গেছে এখন হয়ে গেছে উল্টো বলে পুরাতন সাথীদের একজন তিন চিল্লা লাগাইছে না বুঝলাম উনি যদি মাদ্রাসার বারান্দায় কোনদিন না যায় থাকে কোরআন হাদিস যদি না বুঝে তো উনি মাসাইল কি দিতে পারবে মাসায়ল দিতে পারবে মাসাইল দিবে ওই ধরনের মশলা আগে বললাম বলবে যে কোরআন না বুঝা পড়লে কোন কি হবে এরকম মশলা দিবে ভাই ওলামায় এদের বহুত বড় মাকাম আল্লাহ রাখছেন এই জন্য আমাকে আপনাকে দাও ততাব্দিগের মেহনত করতে হবে ভাই এই মেহনতটা অনেক জরুরি মেহনত অনেক জরুরি মেহনত এই মেহনতের ফাজাইল সম্পর্কে আপনাদেরকে দু একটা কথা বলি এই যে আমরা মসজিদের দিকে কদম ফেলাইছি এক একটা কদম মসজিদের দিকে ফেলা ফেলে আসছে সে আছে আল্লাহর রাস্তার কদম দিন শেখার জন্য ইমান শেখার জন্য আমল শেখার জন্য এক একটা কদম আমি আপনি জেনে দিব একটা কদমের বিনিময় আল্লাহ তালা স্বাচ্ছত করে গুণা আল্লাহ মাফ করব সাত শত করে নেকি আল্লাহ তালা আমার আপনার আমল নামায় দ সাত শতটি দরজাত আল্লাহ তালা বরন্দ করবেন উঁচা করবেন এবং আমি আপনি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহ রাস্তা কাকে বলা হবে দিন শেখার জন্য যখন একজন মানুষ ঘর থেকে বের হয় ওটা কি আল্লাহ রাস্তা দিন শেখার জন্য জন্য ঘর থেকে বের হয়েছে তারা একটু খেয়াল করি শনি ভাই ঘর থেকে বের হয়ে কোথায় গেছে হয়তো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে ওটাও দিনের রাস্তা আল্লাহ রাস্তা অথবা কোন সহি পীর সাহেবের দরবারে গেছে যা তার সান্নিধ্যে সময় কাটাইছে দিন শেখার জন্য ওটাও আল্লাহ রাস্তা অথবা কেউ ঘর থেকে বের হয়েছে চিল্লার জন্য এক চিল্লার জন্য দশ দিনের জন্য তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য তিন চিল্লার জন্য ঘর থেকে বের হয়েছে ওটা কেউ আল্লাহ রাস্তা বললাম আল্লাহ রাস্তা হয়েছে এই যেটা বললাম। আল্লাহ প্রতিটি কদমের বিনিময় আল্লাহ তাবার কয়াতালা ছাত করে নেকি আল্লাহ তালা আর হাদিসা আসে বোখারি শেরফে হাদিসা আসে এই আল্লাহ রাস্তায় গিয়ে যদি কারো পা ধুলায় ধূচরিত হয় ওই পাওয়ালা ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শিল্পে হাদিসান শিল্প জুমার অধ্যায় কয়েকজন ব্যক্তির জুমার নামাজের জন্য পায়ে হেঁটে যাচ্ছে এটা আল্লাহর রাস্তা হেঁটে যাওয়া কি যে হেঁটে যাওয়া আল্লাহ রাস্তায় হেঁটে যাওয়া তাই এই আল্লাহ রাস্তায় হেটে গিয়ে হেঁটে যেতে পথ চলতে গিয়ে তার পায়ে যে ধুলা লাগছে এই ধুলা আল্লাহর কাছে কত দামি তাই এই ধুলা যেই পায়ে লাগছে ওই পাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে ভাই এই আমার আপনার দিন শেখার বড় প্রয়োজন ইমান শেখার প্রয়োজন দাওয়াত তাবলিগের মধ্যে গিয়ে দিন শেখা যায় ইমান শেখা যায় তবে সহিভাবে দাওয়া তো করতে হবে সহিভাবে আমি আপনাদের ওই কোথাটা বুঝেছি মন করা করলে হবে না আমার মূল আমি করব আমি আলেনকে মানি না আমি যা বুঝি তাই করব ওটাকে তাবলিক বলে না কোনদিন বলে এই জন্য আল্লাহর রাস্তার কদম আল্লাহর রাস্তার ঘুরাবানি এটা বহুত বড় দাম আমি আপনাদেরকে একটা হাদিস বলতেছি হজরত আবু ওপর সিদ্ধি করা দিয়ে আল্লাহ যখন ফলিকা হলে হজরত আউকুল সিদ্দিক যখন খলিফা হলেন খলিফা হওয়ার পর তিনি হজরত উসামাতবনু জায়দ রদি আল্লাহ নেতৃত্বে একটা জামাত পাঠাইছিলেন জিহাদের জন্য জামাত পাঠাইছিলেন তো হজরত উসামাতবনু জায়দকে যখন বিদায় দিচ্ছিলেন বিদায় দিচ্ছিলেন তখন উসামাতবনু জায়দ যানবাহনের পিঠে ছোয়ার ছিলেন আর আউকুর সিদ্দিকদি আল্লাহ পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক পর্যায়ে যায় উনি বললেন যে আমি রনম এটা কেমন হয় আপনি হেটে হেটে যাবেন আর আমি জানবাহন পিঠে থাকবো এটা বেদবি হয়ে যায় হয়তো বা আপনিও যানবাহনের পিঠে উঠেন না হয় আমি জানবাহন থেকে নামি এটা কেমনে হয় আপনি হেঁটে হেঁটে যাবেন সিদ্দিক সিদ্ধি আল্লাহ এই উন্মতির মধ্যে সবচেয়ে বড় মহান ব্যক্তিত্ব সমস্ত উন্মতের আমল ও তারা করেন নবীদের পর সমস্ত উন্মতের আমলকে যদি এক পাল্লা রাখেন আর আউমকুর সিদ্দিকের আমলকে যদি আরেক পাল্লা রাখেন ওইটাই বেশি ভারী হবে সিদ্দিক রিয়াল বললেন হে উসামা তুমনুজ আমি খোদার পছন্দ করে বলছি তুমি জানবাহনের পিঠেই থাকো আমি পায় হেটে হেটে যাব আমি আল্লাহ রাস্তার একটু ধুলাবালি আমার গায়ে লাগাইছি এই আল্লাহ রাস্তার ধুলা এটাকে আমি গণিমত মনে করি এটাকে আমি আমার সফলতার জরিয়া মনে করি আমার গায়ে লাগুক আমি এই ধুলাকে অনেক ধন্য মনে করি কারণ হাদিসা আছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে তার পা ধুলায় ধূচরিত হল গায়ে ধুলা লাগলো ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম করেছে ভাই এই কাজ এই দাওয়া দতাবলীগের মেহনত করতে আমরা সকলের রাজি আসিতাতে খলিফা খলিফা মুসলিমিনুক রাজিউল্লাহ ওনার শাসামলের একটা ঘটনা হাদিস আছে এক লোক সামদেশ থেকে আসছে মদিনায় তৎকালীন যুগে সামদেশ থেকে মদিনার দূরত্ব ছিল পায়ে হেঁটে আসতে হতো যানবাহনের কোন ব্যবস্থা ছিল না এক মাসের পথ কয়েকদিনের পথ হয় আমরা হাজি সাহেব যারা হজে গিয়েছি আমরা মক্কা থেকে মদিনায় এত জানবাহনে গেছি ঘন্টা মধ্যে কিন্তু পায়ে হেঁটে যাইতে তৎকালীন সময় যানবাহন তো ছিল না ট্রেন ছিল না বাস ছিল না কিছু ছিল না পায়ে হেঁটে যাইতে এরকম ভাবে বারো থেকে পনেরো দিন সময় লাগতো মক্কা থেকে মদিনায় শুনতে তো মনে হয় যে একদম কাছাকাছি না তো এরকম না বারো থেকে চোদ্দে এক মাসের পথ অতিক্রম করে আগন্তককে জিজ্ঞাসা করলেন এই লোক কোথ থেকে এসেছ তোকে আমি সামদেশ থেকে এসেছি কি জন্য এসেছ আমি শুধু এই জিনিসটা শেখার জন্য এসেছি জানার জন্য এসেছি যে নামাজের মধ্যে আমরা জানি যে তাসাহুদ ছাড়া কারো নামাজ হবে তাসাহুদ মানে কি ওই আত্মাহিয়া তু আর কি ওটা শেষে আছে আসাদু আল্লাহ ওসাধু আল্লাহ রসুল এই জন্য তাসাহুদ বলা হতো হজরত তোমর তার জোবানে যখন এই কথা শুনেছেন যে তুমি এক মাসের পথ অতিক্রম করে আসছো শুধু এই কথা জানার জন্য শেখার জন্য আল্লাহ রসুল নামাজের মধ্যে কিভাবে তাষাবোধ করতেন এই কথা শুনে হজরত বিস্তার করছে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে ভাই মানুষ মানুষকে চিনে যদি স্বর্ণকার হয় স্বর্ণকে চিনে আর একজন তরকারি দোকানদার তার কাছে যদি আপনি স্বর্ণ নিয়ে যান সে চিনবে না বুঝবে না যেটা কি জিনিস আমি কসম করে বলছি আল্লাহ আল্লাহ আল্লাহ কাদার পর একথা বলছেন যে হে লোক শোনো আমি কসম করে বলছি আল্লাহ তালার রহমতের উপরে ভরসা করে বলছি তোমার মতো লোককে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে কখন শাস্তি আমল কি আমরা করতে পারবো না আমরা কি দিনের জন্য এরকম আত্মাহতো শেখার জন্য ইমাম শেখার জন্য আমরা দাহাত তাবলিগের লাইনে আমরা বের হতে পারবো না ভাই আজ যারা মাদ্রাসায় ভর্তি হয় তাদের একটা বয়সের সময়সীমা আছে সকলেই কিন্তু মাদ্রাসায় ভর্তি হতে পারে না একটা ছাত্রকে যখন মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় আমিও তো মাদ্রাসার শিক্ষক বলা হয় কি বয়স কত পনেরো বছর ভর্তি করা যাবে আট বছরের মধ্যে আর ভ্রাম্যমান মাদ্রাসা দাওয়া তো তাবলিক হলো ভ্রাম্যমান মাদ্রাসা এই মাদ্রাসায় গেলে আপনি ওই মাদ্রাসার সবকিছুই প্রাথমিক পর্যায়ে শিখতে পারবেন আল্লাহ তাহলে দিনের ছাত্র হিসেবে কবুলার বঞ্জিত এই জন্য ভাই দা তোলিগের সহি মেহনত করা যায় আসছে ভাই এক জমানা তো ছিল দা তো পুরোটাই সহি সহি ছিল এখন দুই ভাগ হয়ে গেছে সকলেই জানেন একটা হল ওলামাইকামের প্রতিপক্ষ মন গোড়া তাবলিক ওটাকে তাবলিক বলে না আমার কথাটা একটু ভালো করে বুঝে নিন ভাই ওটাকে তাবলিক বলে না আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে ওটাকে তাবলিক বলে না ওটাকে কোনো দিনের কাজও বলে না ওলামায়ামের প্রতিপক্ষ হয় কোনদিন কাজ করা যায় এই ভাই সঠিকভাবে যদি আমার তাবলিক হয় দিনের যে আপনাকে তিন চিল্লা হবে এক হবে করেন কিন্তু সঠিকভাবে করেন সহিভাবে করেন আল্লাহ ওটা হবে বহুত বড় ওজন হবে মিজানের পাল্লা কে এজন্য ভাই আপনারা এই এলাকাতে যারা দিনের মেহনতের সাথে আছেন আমি উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ করব যে আল্লাহ আমাদের মধ্যে দিনের একটা পিপাসা দিয়েছে দিয়ে দিয়েছেন কিনা ভাই অনেকের মধ্যে ওই পিপাসা নাই এই পিপাসাটাকে আমরা প্রয়োগ করি কাজে লাগায় ইনভেস্ট করি করে আমরা সহি মানায় তাগলিপ করি যে সমস্ত ভাই বুঝতেছে না মনে করেন ওলামাই কাজ করতেছি ওলামাই কোন দিন দিনের কাজ হইতে পারে এরা বেতন নিয়ে পড়ায় এই জন্য এরা কেউ দিনের উপর নাই সব দুনিয়া হয়ে গেছে আচ্ছা সর্বপ্রথম বেতন নিয়ে দিনের কাজ করছেন হজরত আউশিদিগ্রদিয়াল্ল কে ভাই হাদিসে আছে বোখারি শরীরে হাদিসে আছে আমি নিজেও বোখারি শরীরা হলেনের গাছে নিয়ে তোমার মতো মানুষ বাধা দিলেন ভাই আবু বকর কোথায় যাচ্ছে কেন আমার সংসার চালাতে হবে না আমার সংসার চলবে কিভাবে তো আপনি যে আমাদের খলিফা খলিফা হলে কি আমার তো খাইতে হবে আমার সংসার চালাতে হবে আমি আগে যে কাজ করছি সেটাই করতেছি দিনের কাজ পরিচালনা করবেন এর জন্য প্রয়োজনে আমরা পরামর্শ সাবেক্ষ আপনার জন্য একটা ভাতা নির্ধারণ তাই করা হয়েছে বুকারী সাহেব আদেশে আছে তো সর্বপ্রথম ভাতা নিয়ে বেতন নিয়ে বেতন আর ভাতার মধ্যে পার্থক্য আছে ভাই ভাতা মানে আপনার যা যা দরকার সব কিছু জবাব আর বেতন কিন্তু তা না সর্বপ্রথম দিনের কাজ করছেন তিনি নিঃসন্দেহে জান্নাতি মানুষ কিনা ভাই আজ ওলা মাইকেরাম ওই যে কথাটা বললাম ওলা মাইকেরাম আমার মতো মানুষ বা আরো যারা ওলামা এক বিজ্ঞ বিজ্ঞ ওলামাই আছে তারা ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা দুনিয়া কামাই করতে পারতো কিন্তু তারা ওই দিকে যায় নাই আল্লাহ তালা তাদেরকে ওই দিকে ন্যায় নাই আল্লাহের জন্য আর তাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালানো হচ্ছে আমি যদি ওলামা একামের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করি দিনের ধারকবাহের বিরুদ্ধে যদি কথা বলি আর যদি দিনের লেভেল নিয়ে ঘুরি ওটা কি কোনোদিন দিন বলবে না আল্লাহর কাছে কোনো দিন দিন বলবে এই জন্য ভাই সহি মানায় সকলে আমরা দিনের মেহনতের সাথে জুড়ে থাকতে রাজি আছি আমাদের দিনাজপুরের মার কাজের সবচেয়ে বড় মুরব্বী এসেছেন আমি আসলে সংক্ষিপ্ত সংক্ষিপ্তায়িত্ব আছে ওলামাইকেরামের এই দায়িত্ব গুলো বুঝায় দেওয়ার এজন্য জন্য আপনাদের কাছে এটাই অনুরোধ করবো যে সঠিকভাবে ওলামাইকেরাম যেইভাবে বলেন যেইভাবে যেই কথা ওলামাইকেরাম সংশোধন করে দেন সেইভাবে সেই কথাটা আমরা মেনে ওলামাইকেরামের মহব্বতার ভালোবাসা নিয়ে আমরা দাওয়িগের মেহনত করতে রাজি আছি তো সকলে আল্লাহ তার আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই মুবারক আমলের সাথে সম্পৃক্ততা রেখে সান্নিধ্যতা রেখে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলি আল্লাহ হুমা আমি অল্প সময় আমাদের আমাদের আমিত শাহ হুজুর একটু তস্কিল করবে একটু বসি ভাই এই মজলিসের আখের সমাপনীতে যেটা হয় ওটাই হলো আসলা হাতিছে আছে এরকম মজলিসের সমাপনীতে আল্লাহ তালা মাঘভরাতের ঘোষণা করে আল্লাহ তালা আমাদের সকলকেই বোজার আমল করার তোকেই যাবে